ডাকে সারা দিতে গেলেন প্রয়োজন সেরে আসার পর মুগিরাহ তাকে পানি ঢেলে দিচ্ছিলেন এবং তিনি অজু করছিলেন তিনি তার মুখমণ্ডল এবং দু হাত ধুলেন এবং তার মাথা মাসহ করলেন এবং উভয় মোজায় মাসহ করলেন